আবদুল্লাহ ইবনু উমার রাজিয়াল্লাহ তাল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যুদ্ধের জন্য তৈরি ঘোড়াকে হাফওয়াহ নামক স্থান হতে সানিয়াতুল ওয়াদা পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন আর যে ঘোড়া যুদ্ধের জন্য তৈরি নয় সে ঘোড়াকে সানিয়া হতে জুরাইক গোত্রের মসজিদ পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন আর এই প্রতিযোগিতায় আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহ তাল্লাহ্ন অগ্রগামী ছিলেন